আলোচিত হবে পৃথিবীর আজকে পর্ব বনু হাসিমের বয়কট নিয়ে অনেক ওলামাগন এক এক কারাবাসের সাথেও তুলনা করে থাকেন আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম হামজা এবং অমর আদুর ইসলাম গ্রহণ নিয়ে তাদের ইসলাম গ্রহণের পর কিছুটা হলেও মক্কার মুসলিমদের অবস্থা শক্তিশালী হয় অত্যাচার নির্যাতন কমে আসে কেননা তারা ছিলেন সে সমাজের একদম প্রভাবশালী ব্যক্তি কিন্তু কোরাইশরা তাতে হাল ছাড়েনি আল্লামা শফিউর রহমান মোবারক পরী তার বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমে উল্লেখ করেছেন যে অমার এবং হামজার ইসলাম গ্রহণের পর কোরআশ ভাবল রসুল্লা সাল্লু আলাইকে ক্ষমতার প্রলোভন দেখালে হয়তো তিনি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেবেন এবং মুসরিকদের ধর্মের বিরোধিতা বন্ধ করবেন এজন্য তারা উত্ডাকে রসুল্লাহ আলাইস্লামের কাছে পাঠায় উৎবাহ এবং রসুল্লাহ সাল্লু আলাইস্লামের ঘটনাটি আমরা আগে উল্লেখ করেছি উত্বা প্রথমেই বিশাল একটা বক্তব্য দেয় রসুল্লাহ সাল্লু আলহ্লাম তার সব কথা শোনার পর কোরআন তিলাবাত শুরু করেন এবং এক পর্যায়ে রসুল্লাহ সাল্লু সাল্লামকে বলেন থামো থাম কারণ সেই আয়াতে আদ এবং সামুজাতির শাস্তির কথা উল্লেখ করেন আর ওত্বা ভালো করে জানত রসুল্লাহ যা বলছেন সত্যি বলছেন এদিকে আবুতালি বেশ শঙ্কিত হয়ে ওঠেন তিনি বুঝতে পারছিলেন ক্রাইসরা রসুল্লাহ সাল্লা আলহিহ্লামকে হত্যা করতে পারলে সে সুযোগ হাতছাড়া করবে না ইতিমধ্যেই বেশ কিছু বিচ্ছিন্ন হামলা ঘটনা ঘটেও গেছে তাই তিনি তার ভাতিজাকে বাঁচানোর জন্য গোত্রের লোকদের এক করতে চাইলেন তিনি তার ভাতিজার ব্যাপারে আশঙ্কাবোধ করছিলেন তিনি এজাবত যাবৎ সংঘটি ঘটনাবলী পর্যালোচনা করছিলেন পত্তলিকরা তাকে মোকাবেলার হুমকি দিয়েছিল আম্মার ইবেন ওয়ালিদের বিনিময়ে তার ভাতিজাকে নিয়ে হত্যা করার প্রস্তাব করেছিল আবু জাহেল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 এই অবস্থায় কোন কাফের যদি তার ভাতেজের ওপর হঠাৎ করে হামলা চালায় তাহলে বিচ্ছিন্নভাবে হজরত হামজা বা হজর ওমর বা অন্য কেউ কি তাকে রক্ষা করবেন আবু তালেবের এই আশঙ্কা অমূলক ছিল না কেন কেননা পত্তলিকরা রসুল্লা সাল্লাকে হত্যা করতে সংকল্পবদ্ধ ছিল তাদের এই সংকল্পের প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তালা বলেন ওরা কি কোন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি তো সিদ্ধান্তকারী সুরা নাজিয়াদ আ এক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 এবার এস আমরা সবাই মিলে সে দায়িত্ব পালন করি আবু তালেবের এই আহ্বানে তার দুই পূর্বপুরুষের বংশধররা সারা দিলেন আবু তালেবের ভাই আবুল্লাহাব শুধু ভিন্ন মত পোষণ করল সে অস্বীকৃতি জানিয়ে মুশ্রিকদের সাথে গিয়ে মিলিত হল কোরাইশা দেখল রসুল উল্লাহ সাল্ল্লাসালামের সমর্থন দিয়ে যাচ্ছিল তার গোত্র যতদিন বনু হাসিম আছে ততদিন তারা রসুল্লাহ সাল্লাইকে কিছুই করতে পারবে না বনু হাসিমেনে তা আবুতালেবের কাছে মুশ্রিকরা ইতিপূর্বে দাবি করেছিল যেন রসুল্লাহ সাল্লাই সালামকে তাদের হাতে তুলে দেয়া হয় আবু তালিব তাতে রাজি হননি বন হাসিম গোত্র ইসলাম গ্রহণ করেছিল বলে রসুল্লাহ সাল্লাই সাল্লামকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিল এমনটা নয় বরং তারা রসুল্লাহ সাল্লাই সালামের পক্ষে অবস্থান নিয়েছিল এই কারণে যে তিনি তাদের গোত্রেরই একজন মক্কায় তখন কোনো গোত্রই পুরোপুরি মুসলিম হয়নি কিন্তু প্রত্যেক গোত্র আর পরিবার থেকে কেউ না কেউ মুসলিম হয়েছিল এটা একটা অভূতপূর্ব অবস্থা কারণ তৎকালীন মুশ্রিকরা সবকিছু বিচার গোত্রের ভিত্তিতে রক্ষা করার জন্য একতাবদ্ধ হলো সেটা ছিল কোরাইসদের জন্য দ্বিতীয় ধাক্কা তারা বুঝতে পারল ব্যক্তি মোহাম্মদ সাল্লাহাম আর একানন তার সাথে তার গোত্রও আছে তাই ইসলামের অগ্রগতি থামিয়ে দিতে তারা আগের যে কোনো পন্থার চাইতে নিষ্ঠোর একটি পন্থা গ্রহণ করল আর সেটা হচ্ছে বয়কট কোরাইশদের বিভিন্ন গোত্র তখন বনু হাসিম এবং বনু আল মোত্তালিব এই দুটো গোত্রের বিরুদ্ধে একজোট হয়ে তাদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার ব্যাপারে চুক্তিতে আবদ্ধ হল তবে আবুল হাব রসুল্লাহ সাল্লাই এর আপন চাচা ও একই গোত্রে হওয়া সত্ত্বেও তাকে বয়কট করা হয়নি কারণ সে নিজেও ইসলামের একজন প্রধান শত্রু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 যতক্ষণ না তারা মোহাম্মদকে কোরাইশ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করছে গোত্র দুটো ছিল চার দিক থেকে ঘেরাও করে রাখা কোরাইশ নিশ্চিত করতে চাইল যেন বনু হাসিম ও বনু আল মুতালেবের কাছে যেন কোনো রকমে খাবার না পৌঁছে কোরাইশের উদ্দেশ্য ছিল এই দুই গোত্রের উপর চাপ সৃষ্টি করে রসুল্লাহ সাল্লু আল্লাহামকে তাদের হাতে তুলে দিতে বাধ্য করা কাবা ঘরের ভিতরে বয়কট চুক্তির দলিল টাঙিয়ে দেয়া হল তবে দুই গোত্রের মাঝে সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ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 খাবার দাবারের তেমন কোন সাপ্লাই ছিল না তবে ক্রাইশের কিছু লোক ছিল যারা ছিল বন হাসিমের প্রতি সহানুভূতিশীল তারা গোপনে তাদের কাছে খাবার পাঠাতেন। উঠে খাবার বোঝা করে তাদের এলাকায় ছেড়ে দিতেন আর রাহিকাল রাহিকমে এই ব্যাপারে উল্লেখ করা আছে নিষিদ্ধ মাস ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তারা ঘাটির বাইরে বেরো হতেন না বাইরে থেকে মক্কায় আসা জিনিস কেনার জন্য অনেক চেষ্টা করেও মাঝে মাঝে সক্ষম হননি কারণ মুশরিকরা সেসব জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে দিত হাক এম বিবিন হাজম ছিলেন হজরত খাদিজার দিল্লা আনহার ভাতিজা মাঝে মাঝে তিনি ফুপুর জন্য গম পাঠাতেন একবার গম পাঠানোর উদ্যোগ নিতেই আবু জাহেল বাধা দিল কিন্তু আবুল বাখতারি হাক ইম বিবিন হাজমের পক্ষ অবলম্বন করে গম পাঠানোর ব্যবস্থা করে দিলেন এদিকে আবু তালিব সব সময় রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লামকে নিয়ে চিন্তায় ছিলেন রাতে সবাই শুয়ে পড়ার পর তিনি ভাতিজাকে বলতেন যাও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 চুক্তি বাতিল করার পেছনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন খাবারে বোঝায় একটি উট নিয়ে পাহাড়ে চূড়ায় উঠে যেতেন বনু হাশিমের গোত্রের কাছাকাছি গেলে উটটি ছেড়ে দিতেন যেন সেটা চড়তে চড়তে পাহাড়ের নিচে বনু হাশিমের কাছে গিয়ে পৌঁছে যেন খাবারগুলো তারা পায় একদিন জুহাইর এব আবি ওমাইয়ার কাছে গিয়ে বললেন জুহাইর তোমার আপন মামারা নিদারুণ যন্ত্রণায় প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে আর তুমি খেয়ে পড়ে আনন্দের মধ্যে বসে আছো কি করে আমি শপথ করে বলছি যদি এই মানুষগুলো আবুল হাকামের নিজের মামা হত সে তাদের সাথে কখনো এরকম করতে পারত না জুহাইরও বনু হাসিমের মাতৃ সম্পর্কেও আত্মীয় ছিলেন হিসাম তাকে বোঝালেন যে আবু জাহেলের অন্যায় ও দ্বিমুখী নীতি মেনে নেয়া তাদের জন্য ঠিক হচ্ছে না জুহাইর ইবেন আবি উমাইয়া জবাব দিলেন তুমি আমাকে দোষারোপ করছ আমি একা মানুষ আমি কি করতে পারি বলো আল্লাহর শপথ যদি আমার পাশে একটি লোকও থাকত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 আল্লাহর কসম তুমি যদি আজকে তাদেরকে এই কাজ করতে দাও তাহলে কালকে তারা তোমার সাথেও একই কাজ করবে মতিহম বললেন তা তো বুঝলাম হিসাম কিন্তু আমি ক্ষেত্রে কি করতে পারি আমি তো একা হিসাম বললেন তোমার সাথে আমিও আছি মতিম বললেন আচ্ছা তৃতীয় একজনকে খুঁজে বের করলে কেমন হয় হিসাম বললেন তৃতীয় একজনকেও আমি পেয়েছি সে হল জুহাই রেপেন আমি উমাইয়া মতিহিম বললেন বাহ তাহলে চতুর্থ কাউকে খুঁজে বের করা যায় চতুর্থ জনকেও এভাবে খুঁজে পাওয়া গেল তিনি হলেন আবুল বাহতারি তিনিও এই চুক্তের বিরোধী ছিলেন তিনি তাদের প্রস্তাবে রাজি হলেন এবং তাদের পক্ষে আরও লোক খুঁজে বের করার কথা বলেন। এরপর হিসাব খুঁজে পেলেন পঞ্চম জনকে তিনি হলেন জামা বিন আসওয়াদ তারা পরিকল্পনা করে পরের দিন রাতের বেলা আল হুজুমে দেখা করলেন এবং সকল মিলে সিদ্ধান্ত নিলেন পরদিন সকালে গিয়ে তারা সমস্ত দলিল নষ্ট করে ফেলবেন কিন্তু সেটা এমন ভাবে করা হবে যেন কেউ বুঝতে না পারে ঘটনাটি পূর্ব পরিকল্পিত পরদিন সকালে আবি এক পোশাক পরে কাবা ঘর করলেন। সময়টি ছিল নেতাদের সময়। তাদের এই তাতে জুহাই সেখানে গিয়ে দাঁড়িয়ে বললেন হে কোরাইসের লোকসকল। তোমাদের কি খুব আনন্দ হচ্ছে যে তোমরা ভালো খেয়ে পরে আরাম আয়সে দিন কাটাচ্ছ আর ওদিকে বনু হাসিম আর বনু মুতালিব দুর্দশার জীবন পার করছে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 উই দলিল খেয়ে ফেলা একটি বিষয় ইঙ্গিত করে তা হল আল্লাহর সৈনিকেরা সব জায়গায় ছড়িয়ে আছে। এমন কি উইপোকাও আল্লাহর সৈনিক হতে পারে পবিত্র আয়নে সুরা মুতাসির একত্রিশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন ওয়ামাইয়া আলম জুন রব্বিকা ইল্লা হুয়া অর্থাৎ কেউ জানে না আল্লাহর সৈনিকের ব্যাপারে কিন্তু একমাত্র তিনিই জানেন তৃতীয়ত কোনো জালিম সমাজের অথবা দেশের সবাই সরকার আনুগত্য করছে এমনটা মনে হতে পারে কিন্তু এর মধ্যেও কিছু ভালো মনের মানুষ থাকে যারা অবিচারের প্রতিবাদ করে সঠিক সুযোগ পেলে এরা নির্যাতন এবং অবিচারের অন্ত টেনে আনতে পারে আমাদের অর্থাৎ মুসলিমদের উচিত এদের সাথে কিছুটা মেলামেশা করা এবং তাদের ইসলামের শিক্ষা সম্পর্কে সঠিকভাবে জানানো তবে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে অমুসলিমদের থেকে সাহায্য গিয়ে আমরা যাতে নিজের ধর্মের ব্যাপারে কম্প্রোমাইজ না করে বসি যা এ যুগে অনেকেই করছে কোরাইসদের বয়কট নিয়েছিল এই মোটামুটি আলোচনা আমরা সমসাময়িক আরেকটি ঘটনা এখন উল্লেখ করব। তা হচ্ছে আবিসিনিয়া গৃহযুদ্ধ। যারা হিজরত করেছিলেন তারা সেখানে ছিলেন প্রায় দশ বছর এই দশ বছরে তাদের উপর কোন হামলা বা কোনো অত্যাচারের ঘটনা ঘটেনি তবে তারা একবার একটি সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেটা হয়েছিল আবিসিনিয়া গৃহযুদ্ধের ঘটনায় ইবিন হিসাম তা সিরাতে এই ঘটনা আলোচনা করেছেন বলা যেতে পারে এই গৃহযুদ্ধের সূচনা হয়েছিল একটি মিলিটারি কুয়ের মাধ্যমে আবিসিনিয়ায় এক লোক বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ঘটনাটি বর্ণনা করেছেন উমে সাল্লামা রাদহা তিনি বলেন আমরা যখন এরূপ নিরাপদ পরিবেশে অবস্থান করছিলাম তখন হঠাৎ আবিসিনিয়ায় এক উচ্চাভিলাষী ব্যক্তির আবির্ভাব ঘটে যে ওই দেশের রাজত্ব নিয়ে নাজাসির সাথে বিবাদে লিপ্ত হয় আল্লাহর কসম আমরা ওই সময় যেরূপ দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্বিগ্ন হয়েছিলাম ইতো পূর্বে আর কখনও সেরূপ হয়নি। আমাদের ভয় ছিল ওই লোকটি নাচজাসীর উপর বিজয় হলে সে নাজির মতো আমাদের অধিকার শিকার নাও করতে পারে উম সাল্লামা বলেন নাজজাসী স তার মোকাবেলা করার জন্য রাওনা হলেন উভয় পক্ষের মাঝখানে ছিল নীল নদ। তিনি বলেন এ সময় রসুল্লাইসাল্লামে সাহাবিগণ পরস্পর বলা বলি করলেন আমাদের মধ্যে এমন কে আছে যে বের হয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ফিরে এসে আমাদের খবর দিতে পারবে তখন জুবাই রিবুল আউবাম রাজিয়ালহ বলেন আমি পারব তারা বললেন তুমি পারবে তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সে তারা একটি চামড়ার মশকে বাতাস ভরে জুবাই আনহুকে দিলেন যা তিনি নিজের বুকের নিচে রাখলেন এবং তার উপর ভর করে সাঁতার কেটে নীল নদের অপর পাশে পৌঁছালেন যেখানে উভয় পক্ষ মুখোমুখি হয়েছিল উমেসাল্লামে বলেন এদিকে আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে নার্জাসী তার শত্রুর উপর লাভ করতে পারেন এবং তার দেশের উপর তার সার্বিক কর্তৃত্ব বহাল থাকে উমে সাল্লামা বলেন আল্লাহর কসম আমরা যে খবরের জন্য অধীরভাবে অপেক্ষা করছিলাম তা একটু পরে পাওয়া গেল হঠাৎ জুবাইয়েরকে ছুটে আসছে দেখা গেল তিনি কাপড় উড়িয়ে বলছিলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো নাচাসী বিজয় হয়েছেন এবং আল্লাহ তার শত্রুকে ধ্বংস করেছেন এবং তার কর্তৃত্ব রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উমে সাল্লামে বলেন আল্লাহর কসম আমরা ইতোপূর্বে আর কখনো এত আনন্দিত হইনি তিনি আরো বলেন নাজে ফিরে আসলেন আল্লাহ তার শত্রুকে ধ্বংস করলেন এবং তার শাসনকে সুদৃঢ় করলেনের কাছে ফিরে না আসা পর্যন্ত তার নিকট অতি সম্মানের সঙ্গে অবস্থান করতে থাকি নজ্জাসীর শাসনামলে আরো একটি সংকটময় পরিস্থিতি হবার সম্ভাবনা দেখা গিয়েছিল তিনি ইসলাম গ্রহণ করেছেন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 নাজজাসী মুসলিমদের নিরাপত্তা নিয়ে খুব শঙ্কিত ছিলেন যাই হোক তিনি বিদ্রোহ সামাল দিতে পেরেছিলেন এই ঘটনাটিও আমরা সিরাতে এবেন হিসাম থেকে বর্ণনা করছি এবেন ইসাক বলেন তিনি একখানা কাগজে লিখলেন সে অর্থাৎ নাজজাসী সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই মোহাম্মদ সাল্লা আলহাম তার বান্দা ও রাসুল এবং সে এরপর সাক্ষ্য দেয় যে এই সাইবেন মারিয়াম তার বান্দা তার রাসুল ও তার রুহ এবং তার প্রেরত বাণী যা তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেন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 তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছ এবং এইসাকে নিছক একজন বান্দা বলে মনে করো। নার্জাসী বললেন আচ্ছা তোমরা এইসা সম্পর্কে কি বলো তারা বলল আমরা বলি তিনি আল্লাহর পুত্র তখন নাজ্জাসী তার বুকের উপর জামায় হাত রেখে বললেন সে অর্থাৎ নাজ্জাসী সাক্ষ্য দেয় যে এইসা মারিয়ামের পুত্র এরপর তিনি একটি কথা বাড়ালেন না এবং যা কাগজে লিখেছিলেন মনে মনে সেদিকেই ইঙ্গিত করলেন এতে তারা সন্তুষ্ট হয়ে ফিরে গেল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 রসুল্লা সাল্লু আলাইসালামের জীবনে ছোট বড় মিলিয়ে প্রায় বারোশো মৌচিজার ঘটনা ঘটেছে আমরা আপাতত এই পর্বে তিনটি মুজিজা নিয়ে আলোচনা করব প্রথমটা রুকানার সাথে কুস্তি রসুল্লাহ একটি অলৌকিক ঘটনা হল রুকানার সাথে কুস্তি রুকানা ছিল মক্কা সবচেয়ে শক্তিশালী কুস্তিগির। কখনো কোন কুস্তিতে পরাজিত হয়নি সে নবীজিকে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল আপনি আমার সাথে কুস্তি লড়বেন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 এর আগে আপনার চেয়ে বেশি কেউ আমার চোখে এতটা ঘৃণীত ছিল না কিন্তু এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নেই এবং আপনি আল্লাহ নবী রসুল্লা সাল্লু আল্লাম শর্ত অনুযায়ী একশো ভেরা পেলেন কিন্তু সেগুলো রুকানাকে ফেরত দিয়ে বললেন ভেরাগুলো রেখে দাও দ্বিতীয় মজিজা চাঁদ দ্বিখণ্ডিত করা কড়াইশের লোকেরা নিদর্শন দেখানোর জন্য রসুল্লাহ সাল্লু আলাইস্লামকে বার বার চাপাচাপি করছিল কোরআন তাদের জন্য যথেষ্ট ছিল না যদিও কোরআন এসে বড় অলৌকিক কিছু আর নেই আল্লাহ তালা জিপ্রিলের মাধ্যমে রসুলুল্লা সাল্লাইের কাছে ওয়াহি পাঠালেন যদি তারা নিদর্শন দেখতে চায় আমরা তাদের জন্য চাঁদকে দুই ভাগ করে দেব রসুল্লাহাল্লু আলাইস্লাম কাফিরদেরকে দেখে বললেন চাঁদ দুই ভাগ হয়ে যাবে রাতের বেলা কাফিররা সবাই একত্রে জড় হল তারা সবাই তাদের চোখের সামনে দেখলো চাঁদ দুই ভাগ হয়ে আবার জোড়া লেগে গেল এটা ছিল একটা অদ্বিতীয় অলৌকিক ঘটনা এই ঘটনা বুখারি মুসলিম এবং কোরআনে স্পষ্টভাবে বর্ণিত আছে আল্লাহ সুবাহ বলেছেন কমার অর্থাৎ ক্যামত আসন্ন চন্দ্রবিদীর্ণ হয়েছে তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু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 स्सरा रोमान हारिए से भुम अल्लाहन तक कैकटी आयात नाजिल करें अलिफ ব্যা বিহীসলিবিত মাই সিনী লিল হিলমি অবী বৌম ইহু মু রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতি সত্তর বিজয়ী হবে কয়েক বছরের মধ্যে অগ্রপশ্চাতের কাজ আল্লাহর হাতেই সেদিন মমিনগড় আনন্দিত হবে আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশীল পরম দয়ালু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 কেননা যেই স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল তা এখন পৃথিবী পৃষ্ঠের সর্বনিম্ন স্থান আজকের পর্ব আমরা একটা বিশ্লেষণমূলক আলোচনা দিয়ে শেষ করতে চাই আমরা আলোচনা করব রসুল্লাহ নবুয়তে শুরু থেকে এই পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে কেন এক বারো অস্ত্র ধরেননি সাহাবিদের ওপর অনেক অত্যাচার নির্যাতন এমনকি হত্যার ঘটনা ঘটার পরেও রসুল উল্লাহসাল্লু আলাই প্রতিশোধ নেয়ার জন্য আদেশ করেননি এর কারণ কি এর কারণ সোজা সাপটা ভাষায় বললে একটাই সেটা হলো আল্লাহ মুসলিমদের জিহাদের হুকুম দেননি জিহাদের হুকুম এসেছে আরো পরে যখন মুসলিমরা মদিনায় হিজরত করে তখন এখন আবার প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন জিহাদের হুকুম নাজিল করেননি এর উত্তর আমাদের নিশ্চিতভাবে জানা নেই কারণ আল্লাহ তালা আমাদেরকে বলেননি তিনি কেন মাকি জীবনে জিহাদের হুকুম নাজিল করেননি কাজেই আমরা নিশ্চিতভাবে কখনোই বলতে পারব না ঠিক কি কি কারণে আল্লাহ রসুলসাল্লাই সে সময়ে অস্ত্র তুলে নেননি আমরা শুধু এতটুকুই নিশ্চিতভাবে বলতে পারি যে আল্লাহ আল্লাহতালা আদেশ করেননি তাই রসুল্লা সাল্লাও তখন অস্ত্র তুলে নেয়া থেকে বিরত থেকেছেন তবে আলিমরা এর পিছনে কিছু হিক্মা বা উইস্টম নিয়ে আলোচনা করেছেন তবে এগুলোরও কোনোটি নিশ্চিত নয় আমরা দুটো কারণ উল্লেখ করব এক মাকি যুগের সময়টা ছিল প্রস্তুতির যুগ নিজেকে গড়ে নেওয়ার সময় বিপদের মুখে দৃঢ় থাকা অত্যাচার সত্ত্বেও বড় কিছুর আশায় ধৈর্য ধারণ করা এই গুণগুলো নিজের ব্যক্তিত্বের মাঝে অনুপ্রবেশ করানো খুবই প্রয়োজন ছিল অনেক সাহাবির মত ছিল তারা যুদ্ধ করবেন কিন্তু আল্লাহ আলহামের আদেশ ছিল ধৈর্য ধরা নিজের মতকে ভুলে গিয়ে আল্লাহ রুসুল সাল্লাহ আলয়াল্লামের আদেশ মেনে নেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তার্বিয়া যা সাহাবিদেরকে সাহাবি বানিয়েছে দুই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 শাইক সাল্লাবি উল্লেখ করেছেন প্রায় এক বছর ধরে রসুল্লাহ সাল্লাই সাল্লাম এবং সাহাবিরা প্রতিটি রাতে কিয়ামন লাইল করেছেন অর্থাৎ সালাহ আদায় করেছেন কখনো আর্থের অর্ধেকটা চূড়ে কখনো কিছুটা বেশি কখনো কিছুটা কম আল্লাহ মুসম্বিলে দীন ও পদি আলিম্ল তুসোহ ফালই কুম্পর উম চয়েসরি কুয়া اللَّهِ কুমুন অফিল অর্মি সব লি লি আরুণ কু নি সবিল উম সরমিন ও কি মুহ করবন হাসন ও ম مِنْ কদ্দি মূলি ফুসি কুমি هو তিদু হাহি হুয় খুব মজর ওস্ত ফির্লাহ গ ফাহী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 তারা রাতের ঘুম পরিত্যাগ করে সালাদের জন্য উঠে দাঁড়াতেন এখানে কম ঘুমানো উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল জীবনের আরাম আয়াস ত্যাগ করে কষ্টকর জীবনের জন্য নিজেকে অভ্যস্ত করে গড়ে তোলা নিজের নক্সকে নিয়ন্ত্রণে রাখা সাহাবিদের ইমানি দৃঢ়তা দাওয়া এবং জিহাদের সাহসিকতা এবং উম্মাহকে নেতৃত্ব দেওয়ার এই কুরুদায়িত্ব পালনে যে সাফল্য তারা পেয়েছেন তার কারণ হল মাকি জীবনের এই প্রস্তুতি সালাহ এবং কোরআন আল্লা তালা বলেন এভাবে আমি সুস্পষ্ট আয়াতরূপে কোরআন নাজিল করেছি আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছাহিদায় দান করেন সুরা আলহাজ আয়াত আরো একটি বিষয় যা মাক্ষী জীবনের স্ট্রাগল থেকে মুসলিমরা লাভ করেছে তা হল ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বের ভিত্তি ছিল ইমান রক্ত বংশ বা গোত্র নয় আল্লাহ রুসুলসাল্লাহু সাল্লাম তাদের শিক্ষা দিয়েছিলেন তারা সবাই সমান ধনী গরিব অভিজাত দাস এসব দিয়ে কোনো পার্থক্য হয় না আল্লাহর চোখে বান্দার শ্রেষ্ঠত্ব তা কোহার মাঝে এই বিষয়টি কোরআস মানতেই পারেনি তাই একদিন যখন আল্লাহ রুসুলসাল্লাহু আলাইসাল্লাম তাদেরকে ইসলামের আহ্বান করার জন্য মজলিসে ডাকেন তারা ডিমান্ড করে বসলো সেই মজলিসে কোনো দাস বা সাধারণ লোকজন থাকতে পারবে না আল্লাহ রসুদ সাল্লাম তাতে রাজি হননি আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করলেন আর তুমি নিজকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনে সৌন্দর্য কামনা করে তোমার দু চোখ যেন তাদের থেকে ঘুরে না যায় আর ওই ব্যক্তির আনগত্য করো না যার অন্তর্কে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে সুরা কাহাফ আয়াত আটাশ এভেন সাকিম বলেন্লাহাম যখন মসজিদে হারামে বসতেন তখন খাবার সাফন এ বিন ওমাইয়া এ বিন মুহারিসের আজাদকৃত গোলাম আবু ফুকাহা ইয়াসার সোয়াব রহম প্রমুখ দুর্বল সাহাবিগণ তার সঙ্গে বসতেন কোরাইশা তাদের দেখে দুচ্ছতাচ্ছল্য করত এবং তারা পরস্পর বলাবলী করত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 ولا تطرد الذين يدعون ربهم والعشي يريدون وجهه مَا عَلَيْكَ مِنْ নহু مِنْ গদি وَمَا অজহ حِسَابِكَ সি مِنْ কিন পরম فَتَكُونَ مِنَ মিনওয়ালিমি وَكَذَلِكَ কালিক পচন বাবাহ বিবাহিপুলু লি অপোলু আহ উল ইম্ন হু আলৈ হিমিন বৈনি নল সাহ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 একবার একটি ঘটনা ঘটেছিল রসুল একটি করেছিলেন তিনি কোরাইছিলেন তিনি তাকে কিছুটা উপেক্ষা করেন আল্লাহ তালা তখন রসুল্লাহ সাল্লাইসাল্লামকে কিছুটা তিরস্কার করে কোরআনের আয়াত নাজিল করলেন কৌ مَنْ ফু ত হু অ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 অন্যান্য সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল